السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين و بعد داشتك بندو أمراء الله سنوك ورسلام إمام أبو جافر طحب رحمة الله رجيته باين اعتقاد أهل السنة والجماع أهل السنة والجماعات العقيدر باندونا بانغلاف حشاء زا إمام طحب الرعقيدر نمكتو اه عقيدر باندوتي ركتو এই আলোচনার মধ্যে আমরা এসেছিলাম যে সুর্লাহ আসলাম কিছু বৈশিষ্ট্য আমাদের ইমাম এখানে আলোচনা করেছেন তিনি বলেছেন ওহুআল মাবরুস ইলাকল জিন ইলাম জিন কাহ ফতিল ওয়ারা যে তাকে প্রেরণ করা হয়েছে সমস্ত জিনের জাতির কাছে এবং সমস্ত মানুষের কাছে প্রথম জিন জাতির কাছে প্রেরণ করা হয়েছে দলিল কি দলিল চালাতালা কোরআনকারিমে সুর আহ কাফের উনত্রিশ থেকে একত্রিশ নম্বর আয়তে বলছেন যে ওই ওই সরফনা ইলেকা নাফার্ম জিনিস ইসলাম কোরআন যে আমরা এক জিন্দের একটি জাতিকে আপনি আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন তাদেরকে আপনার দিকে আমরা শুনছিল শুনি তারা আশ্চর্য হচ্ছিল এবং তারা তাদের কওমের কাছে ফিরে গিয়ে তাদেরকে দাওয়া দিয়েছিল এই বিরাট ঘটনা তিনি উল্লেখ করেছেন সুর আকাফের এই ঘটনাকে বলা হয় নাসিবাইন এলাকায় তেরসুল্লাহ সাল্লাম তিনি তখন কোরআন তিলওয়াত করছিলেন যখন তায়াপ থেকে ফেরার পথে তার কষ্ট হচ্ছিল পায়ের মধ্যে রক্তাক্ত হয়ে গেছে তিনি একটি বাগানে ঢুকে পড়েন সে বাগানে তিনি যখন অজু করে কোরআন আদায় কোরআন তখন তারা তার কোরআন তিলাওয়াত শুনে জিনরা চতুর্দিক থেকে হুমড়ি হয়ে পড়লো এবং তারা তাদের কমকে জানালো যে এই কারণে আমাদের আকাশে যাওয়া বন্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি অনুরূপ জিনদের কাছে রসুল্লাহলাম প্রেরিত হয়েছেন আরেকটি ভ্রমণ হচ্ছে রসুল্লাহ এই জিনদের জন্য কোরআন একটি সুরাই নাজিল হয়েছে তারা বলেছে যে আমরা যখনই আন্না সামিন আলহুদা আমার নভি যে এই হেদায়তের জিনিসটি আমরা পাওয়ার পরে ইমানিনিসি অর্থাৎ রসোল্লাহাম জিনদের কাছে প্রেরিত হয়েছেন আমরা কোরআন দিয়ে জানতে পারলাম রসোল্লাহাম নিজেও বলেছেন যে তিনি জিন এবং সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন এবং তিনি জিন্দকে আলাদা সময়ও দিয়েছেন বিভিন্ন হাতি দেখা যায় যে আলাদা সময় দিয়ে তাদেরকে দিনের শিক্ষা দিয়েছেন এরপর তিনি আমাদের ইমাম বলছেন ওকা ফাতিলা এবং সমস্ত মানুষের কাছে শুধু জিন নয় মানবের কাছে মানুষের কাছে তিনি প্রেরিত হয়েছেন সৃষ্টিকূর কাছে হয়েছেন এটা প্রমাণ করে যে সমস্ত সৃষ্টিকূল প্রেরিত হওয়া জিনদের কাছে প্রেরিত হওয়া মানে যাদের আকল এবং বিবেক আছে তাদের কাছে আমাদের নবী মোহাম্মদ সোল্লা আসলামকে তাদেরকে তারাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে রসুল সাহেব মানতে হবে বাধ্য এই এর প্রমাণ আমরা উপস্থাপন করছি আমরা জানি যে সমস্ত নবী রসুলগণ এর আগে যারা ছিলেন তারা প্রত্যেকেই তাদের কমের কাছে প্রেরিত হতেন তাদের জাতির কাছে জাতিদেরকে তারা হেদায়তের আহ্বান জানাতেন যে তাদের মধ্যে শিখ থাকলে শিখতে মুক্ত হতে বলতেন গুনার কাজ থাকলে সেগুলো ছেড়ে দিতে বলতেন যেমন কোরআনে করিম আল্লাহ তা বলেছেন লকাদু হানিলা কৌমিহি नूला कौमिहि अर्थात नू के तरह जैसे पाठिए नू तर जीखने से जन्मग्रहण जा जी करोष्ठी से जी जनगोष्ठी उद्देश्य ना जनगोष्ठी से तरह तरह दावा दिए ये तक एक समय साधारण नियम जो प्रत्येक एलिकाते आल्ला तला भिन्न नबी पाठिए आल्ला तला कुरान कार्यम ओमिन उम्मीन इल्ला खलाफि नदीर ज प्रत्येक उम्मते বা প্রদর্শনকারী আল্লাহ তালা প্রেরণ করেছেন এই সামুদের কাছে আল্লাহ আল্লাহ আল্লাহ বলে কাছে আমরা পাঠিয়েছি তার বোঝা গেল প্রত্যেকে তার কাউমের কাছে প্রেরিত হতেন অনুরূপ আল্লাহ তালা হোসেন সুম মুহারুন আয়াতেনা তারপর আল্লাহ মুসা এবং হারুন ফেরাউন এবং তার সবাসের কাছে পাঠিয়েছিলেন এরা সবাই বোঝা গেল যে প্রত্যেকেই তার কাউমের কাছে প্রেরিত হয়েছিলেন অন্যদের কাছে নয় কিন্তু আল্লাহ তালা আমাদের নবী মহাম্মিলেন্লাহ তালা এবং জিনের কাছে আল্লাহ তালা এই নবীকে পাঠিয়েছেন কোরআনে করিমা আল্লাহ সেটা ঘোষণা করেছেন তিনি বলেছেন কুলিয়া ইনিরাসুল্লাহ জামিয়ান বলুন হে নবী যে হে মানুষ হে মানুষরা হে মানুষরা নিশ্চয় আমি তোমাদের কাছে তোমাদের সবার কাছে আল্লাহর রাসুল আল্লাহ মুরকুসামা তলাল ওই আল্লাহর রাসুল যে আল্লাহ তালার জন্য রাজত্ব আসমান এবং জমিনের লাহু তিনি বেত আর কোনো সত্য ইলাহ নেই হুইমি তিনি তোমাদেরকে জীবন দেন এবং মৃত্যু দেন হ্যা আমিনবীল উমি সুতরাং তোমরা ইমান আনো আল্লাহর উপরে রাসুলের উপরে তার ইমান রাখেন এবং তার অনুসরণ দ্বিতীয় দলটা সুরা আরাফের একশো আঠারো নম্বর আয়তা বলছেন তিনি সমস্ত কাছে। পাঠিয়েছি ওল কিন্তু তারা অধিকাংশই জানেন আল্লাহানের প্রথমে তার বন্দার কাছে বন্দার কাছে অর্থাৎ আল্লাহ কিতাব নাজিল করেছেন যেন হতে পারে আলমিনাজিরা যেন তিনি হতে পারে অথবা অথবা যেন এ কিতাব হতে পারে লীলা আলমিনা সমস্ত সৃষ্টিকুলের জন্য বিধি প্রদর্শনকারী চলো জিন মানব আরব আজম কালো সাদা সবাই কাছেই আল্লাহ তালা এই মোহাম্মদ সাল্লাহ আসলামকে পাঠিয়েছেন অন্য সুরা আমল্লা তাল সাতম রায়তাল্লাহ বলছেন ওমা আর কাই রহমাত আল্লাহ আলমিন আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি আলমিনদের জন্য সমস্ত আলমিন অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সবাই হচ্ছে আলামীন সমস্ত কিছুর জন্য সৃষ্টিকুল সমস্ত সৃষ্টিকূর জন্য রহমতে হিসেবে আল্লাহ তাল্লাহ তাকে পাঠিয়েছেন আবার সুরা আল ইমরানে বিষ্ণম্বর রায়তা আল্লাহ তালা বলছেন অকুর দিন অতুল কিতাব আলুম ইন এবং আপনি বলুন যারা তাদের কিতাব দেওয়া হয়েছে এবং যারা কিতাব দেওয়া হয়নি এরকমের মানুষের হেদায়তের বাণী তাদের কাছে হয়তো পোসানো হয়েছে বিভিন্ন ভাবে লোক মারফত অথবা নবী পাঠানো হয়েছে তাদের কাছে এরকম ভাবে দুই ধরনের পৃথিবীতে দুই ধরনের মানুষ আলে কিতাব অথবা গায়ের কিতাব কিতাব নেই কিতাব আস যে বলুন যাদের কিতাব দেয়া হয়েছে এবং যাদের কিতাব দেওয়া হয়নি সবাইকে আপনি বলুন আসসালামতুম তোমরা কি ইসলাম গ্রহণ করছো? ওয়াইনা আসলামুল ফাকা দিসতা যারা এতে ইসলাম গ্রহণ কর তা হেদায়েত প্রাপ্ত হবে ওয়ইন তাওয়াল্লাফা ইল্লিম আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ যারা মুগফিরী নয় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া আর আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে সর্বজ্ঞ দ্রষ্টা কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা আনআমের 19 और अपनारे कुरान पाठिएमे मानुष, की को रहते भारें। मानुष, मानुष दिर के बीति प्रदर्शन कराते मानसुर তোমাদেরকে অর্থাৎ এই মানুষদেরকে যারা মক্কাভাসী ছিল বা যারা আরো এই তাদেরকে ওমাম বা লাগা সাথে যার কাছে এই বাণী পৌঁছবে তাদেরকেও তিনি আলসাহ বিধি প্রদর্শন করাচ্ছেন অর্থাৎ শুধু আরবি নয় শুধু আজমই নয় শুধু কালো না শুধু সাদা না কাছে জিন মানব সবার কাছে যার কাছে কোরআন পৌঁছবে তাকেই এ দায় এর দায়বা গ্রহণ করতে হবে তাকে ইসলাম গ্রহণ ইসলাম বা ইমান গ্রহণ করতে হবে যাকে কোরআনের কোরআনের কথা যার কাছে পৌঁছাবে তাকেই ইসলাম ইমান আনতে হবে ইসলামে ফিরে আসতে হবে রসুল্লাহ ইমান আনতে হবে এ কথাটি এই আয়তে বলা হয়েছে অনুরূপ হবে আল্লাহ তাল আয়তে বলছেন ওই জাক্লাহ মিসাকিন হেকমা আসহরণ করুন যখন আল্লাহ তালা নবীদের থেকে মিসাক অঙ্গীকার নিলেন যে আমি যখনই তোমাদের যে তোমাদেরকে কিতাব এবং দিচ্ছি কিন্তু আমার পরে যখন তোমাদের পরে যখন রসুল আসবে একজন রসুল আসবে যিনি তোমাদের এই কিতাব এবং কিতাবের তারা করবে যে তোমরা কি স্বীকার করলে তারা তখন বলেছিল আকরা না আমরা স্বীকার করেছি এবং আনামা আল্লাহ বলছে আফা আনামা আনা মাহুমিন তোমার সাক্ষী থাকো আমি তোমাদের সাক্ষী তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম অর্থাৎ আল্লাহ তালা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে এই নবী সমস্ত এলাকার জন্য সমস্ত মানুষের জন্য মোহাম্মদ সাল্লাহ আসলাম প্রেরিত হবেন তৈরি মরালাম সমস্ত নবীদের কাছে প্রেরিত হয়েছিলেন অষ্টম দরিল হচ্ছে সমস্ত সৃষ্টিগুলির কাছে পাঠানো হয়েছে নবম দল হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওল্লাদি নবসি নবস মোহাম্মদ বিয়েদিহি যার হাতে যার হাতে মোহাম্মদ সাল্লাম পান তার শপথ করে তিনি বলছেন আহাদুন। আমার কথা শুনবে মিনহাজুল উম্মা ইয়াহুদি ওরানি ইহুদি এবং সুমাইয়া মূর্ত তার মারা যাবে আমাকে যা দিয়ে প্রেরণ করা তারপরে ইমান আনবে না ইল্লা কানি নাসে জাহান নামে প্রবেশ করবে অর্থাৎ সে কাফের হিসাবে জাহান নামে যাবে কোনোভাবেই তার পূর্বতী খিতাব ধরে জানাতে যাওয়ার কোন ঘোষণা করেছেন ইমাম মুসলিম তা সহিত তা বর্ণা করেছেন আর একটি হাদিস আমরা উল্লেখ করব দশম দলিল সেটা হচ্ছে রসুল্লাহ এর সাম সামনে একবার তাওরাত নিয়ে পাঠ করা শুরু হল রসুল্লাহ মন খারাপ করলেন এটা তো এখন তারপর তিনিসা যদি কোন আজ তোমাদের মধ্যে জীবিত থাকতো তাহলে আমার তার আমার অনুসরণ ছাড়া তার কোন গত্তান্ত ছিল না তার জন্য বৈধ ছিল অন্য কিছু করা এ মাহমদ হাদৃষ্টি বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লা সবার কাছে প্রেরিত হয়েছেন কোরআন এবং হাদিস দ্বারা তা আমরা সাব্যস্ত করতে পারলাম এখানে বেশ কিছু জিনিসকে আমরা রদ করার জন্য মূলত এটাকে আবার নিয়ে এসেছি বৈশিষ্ট্যকে নিয়ে সেটা হচ্ছে যে ইহুদি এবং নাসারাদের মধ্যে একটি গোষ্ঠী মনে করে থাকে যে রসল্লাহসাল্লাম শুধুমাত্র আরবদের কাছে প্রেরিত হয়েছেন এটা তাদের ভুল ধারণা কারণ আল্লাহ তালা আল্লাহ তালা রসুল্লাহ আসালামকে সবার কাছে সবার জন্য প্রেরণ করেছেন এদের কিছু সন্দেহ আছে সন্দেহগুলি হচ্ছে কোরআনকারী কোথাও বলা হয়েছে যে লেতুন জেরা কমা উনজেরা प्रेरण कर प्रेरण करोक अपनी भय प्रदर्शन कर पिता माता के क्ययदर्शन करा के भय प्रदर्शन कर, नहीं, कर नहीं। इन्या कुरान आरबील कुरान के कितब के आबी कर আরবিক করেছি তারা এই যে এই জাতীয় পারে যে এটা তো শুধু আরবদের জন্য না এটা ঠিক নয় বরং প্রাথমিক হিসাবে প্রথম সাধারণত প্রথম যারা সামনে থাকে তাদেরকে খেতাব করা হয় তাদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করে কথা বলা হয় সেইসব আল্লাহ তালা সেটা বলেছেন এর অর্থ এই নয় যে শুধুমাত্র তাদের জন্যই এই কিতাব নাজিল করা হয়েছে বা শুধুমাত্র তাদের হেদায়তের জন্য কোরআন আরবিতে করা এটা নয় বরং যেহেতু রসুল্লাহ ছিলেন প্রথম যারা তার সামনে ছিল সম্বিত ব্যক্তি তারা আরও এই ছিলেন সেই জন্য আল্লাহ তালা এই আরবিতে কোরআন নাজিল করার গুরুত্ব তাদেরকে বলেছেন এবং তাদের নাম উল্লেখ করে তাদেরকে সম্মানিত শুধু আরবদেরকে একটুকুই আর রসুল্লাহ আসলাম যেহেতু ছিলেন এই জন্য তিনি রসাল্লা আসসালামের কাছে অন্য ভাষায় নাজির হলে তারা হয়ত বলত যে আল্জাল নাহ যদি আমরা নাজিল করতাম সেটাকে যে অন্য ভাষা তখন তারা বলতো আল্লাহ কলকালিম বলে দিয়েছেন আর জামিউন ওয়াহ আরবি এই কিতাব কি আরবিব ভাষায় আর নবী তো আরবি ভাষায় এই জন্য আল্লাহ তালা কিতাবও আরবিতে নাজির করলেন যেহেতু নবী আরবি ভাষা সেজন্য আরবী ভাষাভাষী ইমান ইমানদার যারা তখন প্রাথমিক প্রাথমিকভাবে যারা সম্বোধন করা হবে তারা যেহেতু এই ভাষায় এই জন্য আর ভাষায় কোরআন নাজিল করা হয়েছে এবং আরো ভাষার লোকদেরকে সম্বোধন করা হয়েছে তোমাদেরকে বাপদাদাদেরকে কখনো তোমার ভিত্তি করা হয়নি তোমরা এই জন্য নবী আসতো তোমাদেরকে ভিত্তি প্রদর্শন জন্য সুতরাং এই এই প্রথম সম্বোধন হিসাবে সেটা আসার অর্থে এই নয় যে যাদেরকে এই বীতি করা হয়নি যাদেরকে দিনের কথা বলা হয়নি তাদেরকে তাদেরকে দাওয়া দেয়া যাবে না কথা এটা নয় বরং রসোলা সবার জন্যই প্রেরিত হয়েছিলেন এটা আমাদের মনে রাখতে হবে যে তিনি আরব আজম সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা বিস্তারিত আলোচনা করার জন্য বেছে নিয়েছিলাম তা হচ্ছে ইসলামী মেহরাজ যে ইসলামী মেহরাজ ও সাল্লাহ সালাম একটি বিশেষ বৈশিষ্ট্য মূলত আল্লাহ তাহা रसुल्लासलम के तर डे नबी के भाई का डे প্রমাণ পাওয়া যায় না কোরআন করিম আল্লাহ ইসরার হচ্ছে আল্লাহ বোরাকে চড়িয়ে আল্লাহ রসুল্লাহামকে রসুল্লাহামকে কাশরীফ থেকে বাইতুল মাকদেশ পর্যন্ত সফর করিয়াছেন তিনি বলছেন যে সেই সত্তা অবশ্যই পবিত্র সেই সত্তা অবশ্যই আপনাকে রাতের অন্ধকারে মসজিদ আস্ত যা যে মসজিদের আকসাদ চারপাশ কালা বরকতময় করেছেন আয়াতের আল্লাহ আল্লাহ তার নিদর্শন সমূহ আপনাকে দেখাতে পারেন ইন্নাসামিউর বাসীর তিনটে সর্ব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ তাল্লা কোরআন করিমে সুরায় নাজিমার বলছেন ولقد رااه نزله عند سدره المنتهى و الله تعالى বলছেন যে ولقد راه الله تعالى এ দেখেন আল্লাহ নবী দেখেন দেখিয়েছেন আল্লাহ تعالى দেখিয়েছেন আর নবীকে আল্লাহ تعالى দেখেন জিবরিলকে কি দেখেন জিবরিলকে দেখেন তার তার পূর্ণ সূরতে যার পরে কারো যাওয়ার অধিকার নাই সেখান পর্যন্ত আল্লাহ তালা তার নবীকে নিয়ে গেছেন এই দুইটি আয়াতে ইসরাই মহরাজের বিস্তারিত বর্ণায় আসছে রসোল্লা সাল্লামকে আল্লাহ তালা বাইতুল মেসুল বাইতুল্লাহ থেকে বাইতুল মেস সফর করিয়েছেন বর আখের মাধ্যমে তারপর থেকে আল্লাহ ইলামা সাল্লাহ দিকে নিয়ে গেছেন সেখানে ই হাদিস বিস্তারিত আসছে যে প্রত্যেক প্রত্যেক আসমানেই প্রত্যেক আকাশে আল্লাহ তালা আল্লাহ তালে তাদের নিয়োগ করেছেন পাহারাদার হিসেবে তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কে বলছেন মহামার তারপর খোলা হয়েছে সেখানে কোনো না কোনো নবীর সাথে তার সাক্ষাৎ সাক্ষাৎ হয়েছে এভাবে প্রথম আসমান হইতে শুরু করে সপ্ত আসমান পর্যন্ত রসল সাল্লাহসাল্লাম বিভিন্ন নবীদের সাক্ষাৎ ফেলেন সপ্ত আসমানে গিয়ে রসলুল্লাহ সাল্লা আল্লাম তিনি সিদ্দার্থুল মুনতাহা সেখানে সিদ্দার্থ মন পর্যন্ত গেলেন সিদ্ধাহা অর্থাৎ সীমার বা সেখানে কি হলো বিস্তারিত ঘটনা সেখানে উল্লেখ করে সেখানে জিবলিলকে তার পূর্ণ সুরতে দেখেন রসুল্লাহ এবং তার সে সৌন্দর্য তিনি বর্ণনা করতে পারেন তিনি বলছেন যে তার সে সৌন্দর্য এইভাবে তার যেন মুক্তা যেন তার শরীর থেকে তার ডানাগুলি থেকে বেয়ে পড়ছিল তিনি সেই সৌন্দর্য বর্ণনা করেছেন আরো সৌন্দর্য বর্ণনা করেছেন রুইয় আয়াতিনা সে সৌন্দর্য হচ্ছে যে সীমার বড়ই গেছে সৌন্দর্য যে তার সৌন্দর্য কত বেশি তা আমি বর্ণনা করতে পারবো না রসুল্লা স্লাহলাম সশরীরে তিনি এই এই এই এই এই যে আকাশ ভ্রমণ করেছেন সে আকাশ ভ্রমণ ছিল আমাদের নবীর একটি বিশেষ বৈশিষ্ট্য সেখান থেকে আমাদের নবীকে হাদিসে এসেছে যে এমন স্থানে উঠিয়ে নেওয়া হয় যেভাবে যেখানে যাওয়ার পরে তিনি শরিফুল আকলাম কোনো বর নার্সেন তিনি কলমের খসখস শব্দ শুনতে পেলেন কোনো বর্ণার্সে যে সেখানে যাওয়ার পরে আ আ আ আ আ আল্লাহ আল্লাহ রবুল ইজত হাতা কাল্লাহ এবং তার খুব খুব কাশে অত্যন্ত অবস্থা ছিল সেখানে আল্লাহ তালা তার নবীকে অর্িপ্রেরণ করেছেন পঞ্চাশ শক্ত সালাদ ফরাজ করেছেন এবং তারপর ধীরে ধীরে কমাতে কমাতে সেটাকে পাঁচ বক্ত তিনি এসেছেন এসবেই সেখানে তিনি আরো যা যা দেখেছেন সবই কিন্তু আমাদের নবীর বিশেষ বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা সবসময় আলোচনা করে থাকি এই বৈশিষ্ট্য আলোচনা করেছিল একটি দিন সেখানে ভেঙে দেওয়া দরকার তা হচ্ছে সুরা নজ মধ্যে যে কাবা কাউসেনে আদিনা বলা হয়েছে অর্থাৎ দুই কাছাকাছি হওয়া কাউস কামানের মতো কাছাকাছি এটা শুধুমাত্র এটা এইটা তফসিরে বিশুদ্ধ তাফসির হচ্ছে এটা জিবরিল এবং মোহাম্মদ সাল্লা দূরত্ব বলা হয়েছে কিন্তু হাদিসে রস আল্লাহ এবং তার নবীর দূরত্বের কথা যে বলা হয়েছে কাবা কাউসেন আদনা এটা সই হাদিস দ্বারা হয়েছে সেটা সুরায় সুরায় নাজমির বর্ণিত সে কাবা কাউসেন আওয়না নয় সেটা আমাদের মনে রাখা দরকার আল্লাহ তখন তার নবীকে যা যা দিয়েছেন সেটা আমাদের জন্য আলোচনা শেষ করছি যে আমাদের নবী যে সমস্ত বৈশিষ্ট্য তা শেষ হল আমরা আমাদের নবী বৈশিষ্ট্যগুলো জেনে নবীর যথাযথ ইমান আল্লাহ তালা আমাদের দান করুন আলহামদুলিল্লাহ ওসালাম